রাস্তায় দোস্ত এগুলো রাস্তায় ফেললে কি ইমান হবে না বেইমানি হবে রাস্তায় কাটা সরাই দিলে এটা ইমানদারি হবে রাস্তায় কাটা রাখলে বেইমানি হবে আবহাওয়া হবে স্ত্রী রাস্তায় কাটা দিছিল না তাইতে কোরআন সচিবের তার নাম হয়ে গেছে তাই না বদনাম হয়েছে দোস্ত এখন এর পরের থেকে রাস্তায় কষ্টদায়ক জিনিস রাখবে অথবা সরাবে না সে ব্যক্তি কিন্তু ওই দল হোক না হলেও শরীর দল হয়ে যাবে ঠিক না পুজো সালেছিলাম ইমানের সর্বনিম্ন শাখার সন্ধান দিয়ে বলেন যে আজ না হায় এ মাতো তোলা অনেক তরের রাস্তায় কথাগুলি সাজা দিল ইমানের সব থেকে শাখা সর্বোচ্চ শাখা হল ই কাজে আমরা শাখা মুখে যাবানের সবসময় রাগবাল্লাহ কি বলেন আর হল হুদুল সাল্লাহ বলেছেন হায়াও মিলানা ইমান লজ্জা হল ইমানের একটা বড় শাখা লজ্জা লজ্জা কাকে বলে লজ্জা হায়া ইমানে हायर कारण मानुष गुनारे फिरे थे गुना करे ना, की दा दा ना दे दे का लस दालाके दी काटे ना का लस दाला के लस दाला के ती रखी की हिजूसल्लाम मिर सवेर मिरज इमरूद सदा तो काफे मिर नबीर मिर ना क्या भाई नबीरा तो किस मिर रेखे गेस এলএম কালাম মসলামা সাহেল ইমান আমার রেখেছিলেন মিরাজ আর কাফেররা কাফের মিরাজ গেছে। এক মিনিটের মাধ্যমে আমাদের শাহে উল্লেখ করেছেন প্রত্যেকটা গুণা প্রত্যেকটা পাপ কাজ এবং এগুলোর কোন না কোন অভিশব্দ কাফেরের মিরাজ এখন বলেন আমরা এ সমস্ত জিনিসের সাথে সম্পর্ক করে এগুলোর সাথে লাইন করে আমরা কি ঘরের নববর্তী মিরাজ আনছি না কাফের দিয়ে মিরাজ আসতে রে করে কি বল আমাদের এখনো বুঝার সময় আছে সংশোধনের সময় আছে এই জন্য ভাইও আর হায়াও সৌভাত্মী মান হায়া বলে কাছে লজ্জা লজ্জা ওই লজ্জা হল ইমানের শাখা যে লজ্জার কারণে মানুষ গুনার থেকে ফিরে থাকে বর্তমান জামানায় মানুষ গুণা করে লজ্জার কারণে ঠিক কিনা দাঁড়িয়ে রাখো না কাজ লজ্জা লাগে মানুষের হুজুর কবে ঠিক না তাহলে এই লজ্জা কি হায়া সোভাতে ইমানের শাখা না বে ইমানের শাখা তাহলে এর থেকে বোঝা গেল হায়া দুই প্রকার এক লজ্জা হলো ইমানের শাখা আর এক লজ্জা হলো বেঈমানের শাখা যারা লজ্জার কারণে গুনা করে তারা কোন হায়া হায়া ইমানে না বে ইমানে আল্লাহ তালাম আমাদেরকে ইমানে হায়া টান করুন আল্লাহ রসুফ আল্লাহাম বুহারি শরীফে মুসলিম শরীফে সে হায়া যে লজ্জার কথা বলছেন ইমানের শাখা সেই ইমানের শাখা দোস্ত কখন হবে যখন ওই লজ্জার কারণে মানুষ গুণার থেকে ফিরে থাকবে চবা ছাড়বে গুণা ছাড়বে টিভি ছাড়বে দোষ দাড়ি কাটা ছাড়বে বে পর্দা ছাড়বে ছাড়বে এরকম মল ছাড়বে দিশা ছাড়বে জিনা ছাড়বে বেপর্দা ছাড়বে জুলুম ছাড়বে ঘুর ছাড়বে সুদ ছাড়বে মৃত্যু ছাড়বে টাকা পুরি ছাড়বে অহংকার ছাড়বে রাগ ছাড়বে দোষ তো মনে ছাড়বে গিবস ছাড়বে এই সব জিনিস যখন ছাড়বে তখন এই এটা কিসের কারণে হায়ার কারণে এই হায়ার নামে হায়া ইমান আল্লাহ রসুল হায়া সম্পর্কে বলেছেন হায়াও সৌবত হায়াও সৌবাল কিন্তু এই হাতিজের ব্যাখ্যায় সমস্ত বুজুরগান সাতাত্তর শাখা নীল করে দিয়েছেন ইমানের সাতাত্তর শাখা আল্লাহ রসুল বলেছেন সই হাতিছে বোখারের হাতিছে মুসলিমের হাতিছে কিন্তু আমরা দুঃখজনক হল সত্য যে ইমানের শাখাগুলো কিন্তু খোঁজ করে নেই ঠিক না আমরা বহুত কিছু খোঁজ করেছি কিন্তু কি খোঁজ করিনি শুধু ইমানের শাখায় খোঁজ করিনি আল্লাহ রসুল ইমানের শাখা বলে দিয়েছেন সাতার্থ শাখা কিন্তু আমরা কেউ তিরিশ বছর থেকে ইমানদার থেকে ইমানদার আশি বছর থেকে ইমানদার দোস্ত আজ কিন্তু মানে শাখাগুলি কি এগুলো আমরা খোঁজ নিয়ে নেই নিল সরসরিভাবে দরের দর বাজার দর পড়ার দরকার বলে কিন্তু এটা যে আমার ভিতরে আছে কি নাই যাচাবাসাই করা দোস্তের আয়ত্তে আনা যত বিভাগ আছে ইমানের যত শাখা আছে সব তুমি তোমার ভিতরে প্রতিষ্ঠিত করো ইয়াজ্লাদিনো ইমান দ্বারা তোমরা ইমানের ব্যবসা করো মানে কি যত শাখা তোমার ভিতরে আসে না না ইমানে যে শাখার থেকে তুমি দূরে আসো বা ইমানের শাখা তোমার থেকে দূরে আছে কষ্ট করে হলো মোজা হাজা করে হলো মেহনত করে হলো যানের কষ্ট মালের কষ্ট মাল খরচ করে হলো তুমি সেই শাখাগুলো নিজের ভিতরে আনার চেষ্টা করো ঠিক আছে এবার কথা মিলে গেছে যে আমরা যে কলমা করছি একটা শাখার পরে আমরা আমল করেছি আমরা এরকম আরো কয়েকটা শাখা আমরা আমল করি কিন্তু দশটা শাখার পর আমল করলে হলো একটা প্রশ্নের একাত্তর কি বলে সাতাত্তরটা শাখা আছে শাখা প্রশ্ন কফা বা এক নম্বর দুই নম্বর সাতাত্তর নম্বর হলো আছে কিন্তু দোস্ত এই সাতাত্তরটা প্রচুর উত্তর দিতে হবে তা না হলে কিন্তু বাস করা যাবে না আল্লাহ এমন এক প্রশ্ন রাখছেন তার সঙ্গে সাতাত্তরটা শাখা জুড়ে দিচ্ছেন এই সাতাত্তর শাখার ইমানদার কামেলদার শাখার মুসলমান কামেল মুসলমান আল্লাহ করে আমাদেরকে সাতাত্তর শাখার মুসলমান আর অধিক দার কথা কাজে কাজেই আমি আপনাদেরকে সাতাত্তর শাখার ইজমালি সংখ্যা বলে দিচ্ছি কিন্তু একটা সবক দিতে থাকছি মুরব্বীদেরকে বাদ দিয়ে বলতেছি দোস্ত সাধারণ মানুষ যারা আছি আপনারা আগামী সাহা পর্যন্ত সবাই এই সাতাত্তর শাখা মুখস্থ করে তৈরেন সাতাত্তর শাখা পাওয়া যাবে কোথায় তা আমি বলে দেবে সহজে পাওয়া যাবে সাতাত্তর শাখা এক নম্বরে পাওয়া যাবে দোস্ত এখান কিতাব আছে মরান আসরিদ থামির লেখা ফরুল ইমান যে কিতাব খানা বাংলা করেছেন মরানা খামসুলার ফরিদ ফুল হামসুলার ওই কিতাবের ভিতরে ওটা সত্তর বাহাত্তর টাকা দাম হবে ওই কিতাবের ভিতরে দোষ তোমার সাতত্ব শাখার বিস্তারিত আলোচনা আছে পুরাণ দিয়ে হাতিস দিয়ে বিস্তারিত আলোচনা করে সাত আর পাওয়া যাবে জিকির ভিতরে ওই হাতিসটা আইনে সাতত্ব শাখা দেখা গেছে আপনারা এই কিতাবের থেকে খোঁজ করে অথবা কাগজে লেখে সামনে নিয়ে আসে এই সাতর্থ্য শাখা যে এখন থেকে এক মাস ব্যাপী দুই মাস ব্যাপী পরিশ্রম করলে দেখা যাবে আপনাদের আমাদের সামনে ইমানে শাখাগুলি মুখস্থা ইনশাল্লাহ ঘরের বাচ্চাদেরকে মহিলাদেরকে সবাইকে তালে দিয়ে থাকেন সাথে বিবেচনা তাই তো আমি ইমানদার বড় ইমানদার ইমানে কাজ করি মেহনত করি কিন্তু আমি বোঝা যাচ্ছে দোস্ত সেজন্য সবক থাকলো কিন্তু সকলে আমরা সাতাত্তর শাখা খুঁজে বের করে পড়ে মুখস্থ করে আসার চেষ্টা করবো বিশাল কেমন এলাকার ভাইদেরকে ইমাম সাহেবদেরকে আলেমদেরকে আমরা হ্যাঁ বোঝার চেষ্টা করো সাতাত্তর শাখা এই সাতাত্তর শাখা আমায় করে পরে আগে মুখস্থি ভাই করে হাসপাতার চেষ্টা করে বুঝতে পারেন ইমানে সাতাত্তর শাখার ভিতরে সাত শাখার সম্পর্ক হলো সাথে সাতটার সম্পর্ক হল দিব্যার সাথে তিরিশটার সম্পর্ক হলো দিলের সাথে চল্লিশটা সম্পর্ক হলো মতার্থে পাওয়া পর্যন্ত সমস্ত অন্য অঙ্গ প্রত্যঙ্গের সাথে ইমানে মুখস্থলের ভিতরে সাতটা ইমান সাতটা কথা সেখানে সাতটা এই সাতটা দিলে সাথে সম্পর্ক রাখে কিন্তু আগে দিব্বার সাতটা শুনে। দিব্যার সাথে যে সাতটা সম্পর্ক সেগুলো আগে ভাইও সে সাতটা হল এক নম্বরে তো হুদুলো এক নম্বরে সেটা লাল্লা ইমানের শাখা এক নম্বর শাখা জীবনে আদায় হয়ে গেছে মারাশাল্লাহ কেমন হ্যাঁ ওই খরচটা আদা হয়ে গেছে এখন ধরো দুই নম্বর শাখা হলো দোষ তো দ্বিতীয় শাখা হলো জিকির করা দ্বিতীয় শাখা কি জিকির করা জিকির করা না জিকির করতে থাকা তা আমরা জীবনে যখন প্রথম করেছি লাল ইল্লাহ তখন তো প্রথম শাখা আদায় হয়ে গেছে বাকি জীবনে আমরা জিকির করেছি বা করতেছি বা করবো এর দ্বিতীয় শাখা দিনটা হয়েছে হচ্ছে হবে ইনশাল্লাহ কেমন তাহলে সিকিরটা কি সাধারণ জবান না গুরুত্বপূর্ণ ব্যাপার এই জিকির কিমানের শাখা না ইমান ছাড়া যে যত বেশি সিক্রির সাথে মোহাম্মত করবে সিকির সাথে আল্লাপ করবে সিক্রির অভ্যাস করবে সিক্রির নিয়ম নিয়ম পালন করবে করবে সে ব্যক্তি ইমানের তৃতীয় শাখা জিজ্ঞার সাথে সম্পর্ক সেটাকে করতেছে এই কথা জানার ফলে আপনারা আমার ভিতরে সিকির গুরুত্ব বেড়ে গেল কিনা এখন জিকিরা ছুটবে নাকি আর সিক্রি ছুটে যায় সেদিন নাস্তা দিয়ে যদি জিকির না হয় কথার কথা অর্থতার কারণে গাফলের জন্য জিগির কারণ নেই সেদিন নষ্ট করে শাস্তি জীবনকে আসতে নাস্তা হবে না জিগির হল না কেন আমার সাহেব হলো রুহের গেজা আর নাস্তা হলো শরীরের গেজা শরীরের খাদ্য তুমি শরীরের খাদ্য দেয়াটা ভালো বোঝো রুহের গেঁজা খাদটা দেওয়া বোঝো না কেন আরে যদি মানুষ নাস্তা না খায় তো শরীর দুর্বল হয়ে যায় রু যদি তার খোরাক না পায় তাহলে রু দুর্বল হয়ে যায় যখন দোস্ত বুদ্ধিমান লোক জ্ঞানের লোকের কাজ হলো সে রুহের গেজাটা খাদ্যটা আগে দিবে তারপরে শরীরে কেঁদেটা পরে দিবে অতবার শরীরে কেজেটা দিবে কিন্তু রুহের কেজেটাও দিবে যারা একদিনটা হল দোস্ত রুহের গেছা জিক্রে হাক আমাদের গে যায় এরহরা জিক্রে হাক আমাদের গে যায় দিলে বলেন যে আল্লাহর মোহাম্মত যে বন্দার সাথে হয়ে গেছে মোহাম্মত এটা জ্বালা আছে আছে। মোহাম্মদ যার হয় তার দিলটা আঘাত প্রাপ্ত হয়ে যায় রক্তাক্ত হয়ে যায় এ রক্তাক্ত শরীর দিলের ঘো আল জিকির যে সে মহব্বতের ঘায়ের মলম হলো জিকির যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে সে ব্যক্তির দিলের ঘাড় মলম হয়ে যাবে অর্থাৎ তার দিলটা সুস্থ হয়ে যাবে খোরাক হয়ে যাবে শান্ত হয়ে যাবে শীতল হয়ে যাবে তো সেজন্য দোস্ত জিকির দেন আমাদের না ছোটে তেলাওয়াত অনেকের থাকলেও সহি তেলাওয়াতই না তারা তো ইমানের শাখার লাইনে অনেকটা দুর্বল আছে না অথবা তারা পারে কিন্তু ভুল পারি তারাও তো ইমানের শাখাটা কি সমস্যা আছে সেজন্য দোস্ত কোরআন শিব সহি শিখতে হবে এই নিয়েতে যে কোরআন শিব না শিখলে না পড়লে না আমাদের ফরজাতে হয় না সাতটাতে ইমানের শাখাও জিন্দা থাকে না ইমানের শাখা মুর্দা হয়ে থাকে সেই জন্য ইমানকে ইমানে সাহেব ইমানকে মুর্দার সাহেবের জিন্দা করার নিয়ে আমরা সহি করে কোরআন শিব শিখবো এবং লাভ করবো ইনশাল্লাহ ঠিক না ভাইও দোস্ত বললে তো অনেক কথা বলা লাগে আমাদের সমস্যা হল সুরাব হাতের ভিতরে সমস্যা হবে করাশীতের হার দুইতে গেলে হুজুরদেরকেও আগে ধরা করেছে সুরাভ হাতিয়া ঠিক আছে বড় বড় হুজুরা সে দশরা এসে বলে গেছেন আমি যখন হার দুই গেলাম ওনারা কিন্তু কিন্তু সেখানে গেলে হয়তো মক দেখি তোমার সুরেফাচ্চা ঠিক আছে নাকি তো সুরা হাতিয়া সেখানে পড়তে বাচ্চা বাচ্চা করেছে তোমার সাতটা তো হাজর দোকান নিয়ে বললাম সুরাফ হাতের দোকান নাকি সব না দিবে অর্থাৎ সহি সহি বলে সার্টিফিকেট না হবে তাকে অন্য কোনো সবক না দিবে নাই আজিজ তাহলে ওলামা একর কত মেহনত দেওয়া দরকার ঠিক কিনা তৃতীয় শাখা হলো আমাদের পুরাণ বিশ্ববিদ্যালয় চতুর্থ শাখা হল জিদার সাথে যে শাখা সম্ভব দোয়া তারা দোয়া হলে একটা শাখার ভাই এই দোয়া বলতে হ্যাঁ যত দোয়া কালাম আছে খানার দোয়া খানার দোয়া ঘুমের দোয়া ঘুমতে যত দোয়া আছে না আমাদের দোয়া কালাম আছে সকল দোয়া এ ছাও আল্লাহ তালা কাছে রব্বানা রব্বানা করে দোয়া করা দোয়া এগুলো জিজ্ঞাসা সম্পর্ক এই দোয়াটা হল ইমানের একটা শাখা এবং জিজ্ঞাসা সম্পর্ক আর পঞ্চম শাখা হলো এলিম তলাশ করা জিজ্ঞার সাথে সম্পর্ক এলিম তলাশ করা এলিম তলাশ করতে হলে জিব্বা লাগে কেন কিতাব পড়তে হয় সে উর্দু কিতাব হোক আর ফার্সি কিতাব হোক আরবি কিতাব হোক আর বাংলা কিতাব হোক পড়তে না পড়তে জিব্বা দিতে করতে হয় তাহলে এলিম তলাশ করা এমন একটা শাখা তার জিজ্ঞার সাথে সম্পর্ক দোস্ত এমনি ভাবে ষষ্ঠ শাখা হলো তালিম দেওয়া মানুষকে এলিম শিক্ষা দেওয়া এলিম শিক্ষা দিতে গেলে মুখস্থ বয়ান করুক আর কিতাব পড়ুক আর কিতাব পড়াক দোস্ত জিব্বা যেতে লাগে সেজন্য এই দুইটা জিব্যার সাথে সম্পর্ক এমন কয়টা গেল ছয়টা হয়ে গেছে সপ্তম শাখা হলো ইমানের সপ্তম শাখা যেটা জিব্যার সাথে সম্পর্ক রাখে সেটা কিতাবে লিখেছে যাবতীয় গুণা থেকে জিব্বাকে হেফাজতে রাখা হলো ইমানের সপ্তম শাখা যাবতীয় মিথ্যা কথা গিবতের কথা কষ্ট দেওয়ার কথা আহংকারের কথা বিপতের কথা দোষ তো জালিয়াতি কথা ফাঁকি দেওয়া কথা কদু কথা যত রকম কথা আছে তা জিব্বা দিয়ে বলা হয় সব কথা থেকে জিব্বাকে হেফাজত করা হলে ইমানের সপ্তম শাখা বর্জনীয় শাখা আগের গুলো ছিল অর্জনীয় শাখা কথা বোঝাচ্ছি তার চিন্তা করেন এই কাজগুলো আমরা করি না তা না কিন্তু এগুলো ইমানে শাখা হিসেবে করিনি এগুলো আমরা আমার মোটামুটি করি আসতাম করি আসুনি কিন্তু এখন থেকে আমরা এই সমস্ত বর্জনীয় অর্জনীয় কাজগুলি কোন হিসেবে ইমানে ইনশাল্লাহ ইমানের শাখা চিন্তা করছি সে নিয়ে করব। করবো কিন্তু দোস্ত এর আগে জরুরি হলো আচ্ছা এই সাতটা শাখা যেটা দিব্য খাতে সন্ধান পাইলাম তাহলে সাথে কয়টা তিরিশটা আর শরীরের সাথে কয়টা চল্লিশটা এর ভিতরে কিছু বর্জনীয় আছে কিছু অর্জনীয় আছে সব শাখাগুলি মুগস্ত আপনাদের আমাদের সকলের ইমানি দায়িত্ব ঠিক আপনারা আমরা সকলে এগুলো সংগ্রহ করবো মুখস্থ করবো আমরা চেষ্টা করতেছি এক ত্রিস্টায় অথবা দুই ত্রিস্টায় শাখা যায় কেনার চেষ্টা করতেছি এই মাসে ফাল্লা সামনে মাঠে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আরো সুবিধা যাবে ঠিক না কিন্তু ঠিকানা দিয়ে দিচ্ছি পুরুল ইমান থেকে আপনারা সংগ্রহ করবেন এবং ফজালে জিকিরে ফাজ আমার থেকে গুলো আপনারা সংগ্রহ করবেন ইনশাল্লাহ করবেন তাহলে ধরেন ভাই আহ ইমান ইমান করতেছি ইমানে মেহনত করতেছি ইমানে জিগির করতেছি ইমানে কথা বলতেছি কিন্তু শাখায় জানি না কিরকম পন্ডিত পণ্ডিত দেখেন যদি এখন কথা হলো মুখস্থ করলাম এতে লাভ কি হবে যে পঞ্চায়েত জন ভুলে গেছে সে পঞ্চায়েত জনের সামনে যখন ওই পঞ্চায়েত জন কোন ইমানের শাখার কথা আলোচনা করবে তে ভুলে আলাদা কি বলবে হানের শাখা আমি বলেছিলাম ঠিক না সমর্থন করবে আজ যে মুখস্থ না করে তাহলে সে কি বলবে জন্মি এতদিন নতুন নতুন কথাটা কোনদিন শুনি নেই গণ্ডগুলো লাগে যাবে ঠিক না কথা সেজন্য প্রত্যেক মহল্লার প্রত্যেক বাড়ির প্রত্যেক মুসল্লির জন্য জরুরি হল যে মানে সাহাগুলি সবার সামনে মুখস্থ করা সেই জন্য আমরা চাইতেছি যে আমাদের সকল মুসলমানের যত দিলে ইমানের সাহাগুলো এসে যাক ঠিক আছে না এর ফলে বিবেচনা করবে এবং নিজেকে মিলাবে যে কয়টা ইমানের শাখা আমার ভিতরে আসছে আর কয়টা আসে নাই কয়টা বাকি আছে সেগুলো আন চেষ্টা করবে মেহনত করবে দোয়া করবে প্রশেষ করবে এভাবেই আল্লাহ ফাক রব করে আমাদের ভিতরে ইমানকে ইমানের শাখাকে উপর উঠাবার প্রভিক দান করবে এখন যে আমরা ইমান থেকে দূরে আছি ইমানের শাখা থেকে দূরে আছি। আর কর্ম যেটুকু আছে আমাদের ভিতরে সেটুকু দিনশীর্ণ অবস্থায় দুর্বল অবস্থায় কমদর দর অবস্থা আমাদের দিনের ভিতরে ধরে আছে আমার দিলের ভিতরে ক্ষমতা আমার দিলে ভিতরে হুকুমতা এবং বাহাদুরি চলতেছে কিসের বেইমেনি কাজের গুনাহের নষ্টের দোস্ত রুহের ক্ষমতা নাই ক্ষমতা চলতেছে আমার সাহেব আমার দরকার আছেন বলেন যে জালুদ্দিন বলেছেন তোমাদের আমাদের নষ্ট খোরাক বেশি গেছে রু খোরাক পায়নি রু ফোরক না পায় এসে আছে যে ঘরের ভিতরে ইন্দুরে খাবার বেশি পায় বিড়ালে খাবার পায় না সে ঘরে ইন্দুর গুলি হয়ে যায় বিড়ালে থাকে তখন সে বিড়ালেরা সাহস না ইন্দ্রে হামলা করতে ঠিক না দেখে যে আমার সাইতে ইন্দনের খাওয়া মোটা বেশি ধরেই বসে নাকি বয়সে সে কিন্তু গুণায় বসে থাকে সুস্থ থাকে ঠিক এমনি ভাবে যারা শুধু গুণা করেছে তবা করে নাই এসলা করাই নাই দোস্ত এই করে করে শুধু নষ্টের খোরা খাওয়াইছে যদি সে জিকির করতো তবা করতো এসলা করতো তাহলে রু খোঁরাকশ তাদের মোটা হতো এখন সে রুকে না খাওয়ায় না খাওয়ায় দুর্বল করে রাখছে আর নষ্টকে খাওয়া খাওয়া তারা করে ফেলছে এখন আর তার কাছে কোনো দোস্ত ভালো করতে ভালো লাগে না এখন গুণা থাকতে গেলে বিরক্ত লাগে গুণা থাকতে গেলে বলে কি আমি একটা কাজ করি হুজুর আমার সে কাজের বিরুদ্ধে লাগিছে। এ কয়েকজন যেমন নাকি আমি আজকে বলতেছিলাম একজন বলে কি গুনার আলোচনা করলে কয়ে যে আবার গুনার রোগ বেড়ে যায় নাকি আমি যে একটা নসেনার ধোকা কারণ গুনার আলোচনাকে আমরা করতেছি না হুজুরা করছেন আল্লাহ তালা করেছেন কোরআনে আল্লাহা কোরআনে তো গুন আলোচনা করেছেন না যে গুণাগুলো ছাড়তে হবে কথা আলোচনা আল্লাহ তালা কোরআানে করেছেন আলোচনা করা খারাপ অধিকার আলোচনা আল্লাহ আলোচনা করলেন কেন আসলে তার সামনে যদি সমকামিতার বিরুদ্ধে ওয়াস করা হয় তো সে দেখতে আগে ভালো কি হ্যাঁ এই সমস্ত গান্ধা খারাপ আলোচনা কেন করতেছেন এগুলো বাড়ছেন অন্য ওয়াস করেন সজালের করেন ঠিক না দোস্ত এই লোকটাই কেন করতেছে এই লোকটা নজর করতেছে এই জন্যই তার নর্সারে খুশি করাবেন দোস্ত স্বার্থে না নিজের স্বার্থে নিজের স্বার্থে যেমন একটা ঘটনা আনছেন হজরতিয়া রাজি আল্লাহর স্বাভাবিক এবং কা ওনাকে একদিন শেষ রাত্রে মিস্টার ইবলিশ উনি জায়গে বলে তোমার নামাজ বলে ডাকে না আরো তাহাজ ডাকতেছে তাহাজ করো না কি তখন ইংলিশ সুন্দর ও আর শোনাইছ না দেখেন কিছু মনে করবেন না আসলে আমি তো এক জীবন নামাজ পড়েছি তাহাজ আমি পড়েছিলাম তা আমি যদি এখন ইডলিশ হয়ে গেছি কিন্তু আবার নামাজের প্রতি মায়া মহব্বত এখনো রয়ে গেছে সে কথা এখন আমার জেলের মধ্যে উঠছে চিন্তা করলাম আমি না ভরতে পারলে আপনারা ডেকে দিই ডাকতে করে উনি একটা বুঝে দিয়ে বুঝে গেলেন উনি বলেন না রে তুই যে আমাকে নামাজের মহব্বতে নামাজে ডাকতে আছে কথা বিশ্বাস করি না কারণ তোর সম্পর্কে কোরআনে হয়ে গেছে ইন্নাসাইতান মানুষের প্রকাশ্য দুশন হয়ে ঠিক না উনিও মানলেন না সেও বলবে নাচল বন্ধা যখন গড়েছে তুই আসল কথা বলতে কিজনে আসলে মারবো না ধরবো না তুই কিছু আসল কথা কুই তুই মানুষের উপকার করিস না মানুষের ক্ষতি করিস কিন্তু এখানে তুই কি ক্ষতিটা করলে আমরা বুঝায় দে তোর ক্ষতি আমি ধরতে পারতেছি না কথা বুঝেছেন তখন ইংলিশ বলে কি আসল কথা বলতেছে বলে কি গতকালকে আপনাকে ঘুম ফোড়া দিচ্ছিলাম বালকের হাত পা এমন ঘুম আপনি পড়েছিলেন রাত্রে উঠে নামাজ পড়তে পারেনি কিন্তু এক অক্ত তাজিউ না পড়লে কি হবে সারাদিন আপনি যে আহ হুহ করেছেন হায় উ করেছেন কান্নাকাটি করেছেন আপনার আফের কারণে দুঃখ কাটার সারা সারাদিনে আপনি বহুত তাজুবের সহস হয়ে আমি হিসাব কিতাব মিলিয়ে দেখলাম अरे छुटाते तो लस कर लगा आज के आगे आग आग आग आग आग आग उठे जाता हल्की कम सबी सब ना पे दें लस करती कथा बोझ नहीं दोस्त कथा बोझ आ सत्य बात करो ना क्योंकि थी। ठीक भाव दोस्त जरा नस्टर रुगी जे जे रोग रुगी সে বিরুদ্ধেও আশ করলি কয়েকই এ সমস্ত কথা সমস্ত রোগ আরো বাড়ে এ সমস্ত পূরণ কথা বলে গুণা বেশি করে দোস্ত যদি এটাই হবে তা আল্লাহ এই সমস্ত গুনার কথা কোরআন হিসেবে একাধিকবার বহুবার খেলা আলোচনা করলেন আমাদের ক্রিদিত করলে সেটা ক্ষতি করে না দোষ না আর আমরা কেন